بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهر فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله এখানে মুসলমানদেরকে মুসলমান পুরুষদেরকে বললেন যে তোমরা কোন মুশ্রিকা নারীকে কে বিয়ে করুন এবার বলতেছে যে মুসলমান যারা অভিভাবক তাদেরকে বলতেছে তোমরা তোমাদের মেয়েদেরকে মুশ্রিকদের সঙ্গে বিবাহ দিও নাহরিকা আল সঙ্গে ইমানদার নারীদেরকে বিয়ে দিও না কাফের পুরুষদের সঙ্গে ইমানদার নারীদেরকে বিয়ে দিও না মুসলমান গোলাম মুশরিক পুরুষ অপেক্ষা উত্তম যদিও সেই পুরুষকেলেন আল্লাহ বলতেছে এই যে যারা আহলে শির্ক তারা জাহান্ন দিকে ডাকে জাহান নামের দিকে ডাকে কিভাবে যেতে হবে যে সকল কাজ করলে সে সকল কাজের দিকে তারা ডাকে যেন তারা তারা ও সকল আমলের দিকে ডাকে যে আমল জাহান নামকে তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করাটা উচিত না মুনাসিব না যদি হয় কাফের তাহলে তো বৈবাহিক সম্পর্ক একদমই করা যাবে না হ্যাঁ যদি আহলে কিতাব হয় বাস্তবিক অর্থে আহল কিতা আহলে কিতাব হাজর মোসা আলী ইসলামকে মানে আল্লাহ তহিদের দাবি করে অন্তত তাহলে তাদের জাবিহা খাওয়া যাবে এবং তাদের মেয়েদেরকে বিয়ে করা যাবে তাদের মেয়েদেরকে বিয়ে করা যাবে তার মানে কোনো মুসলমান পুরুষ সে হাকিকি অর্থে আহলে কিতাব এমন মেয়েকে বিয়ে করতে পারবে তবে মুসলমান ইচ্ছে করলে আমরা আনতে পারবো কিন্তু আমাদের কোন মেয়েকে আহলে কিতাব কোন পুরুষের অধীনে দেওয়া এটা কোনো অবস্থাতে যায় যে বুঝছো তো বাকি এটা হলো শুধু জাহাজের ব্যাপার বাকি এটাও শরীয়তে নিরুৎসাহিত করে কারণ দেখো যে হাদিব শরীফে আসছে যে বিবাহের ব্যাপারে বলছে আসছে এরপরে বলছে যে তুমি দিন দারি দেখে বিয়ে করো তাহলে সফল হবে মুসলমানদের মধ্যে বিয়ের ব্যাপারে দিনদারিটাকে দেখতে বলা হয়েছে দিন না দেখে অন্যান্য জিনিস দেখে বিয়ে করা এটা কেউ মুসলমান হলো সেটা সেখানে জায়জ কেউ যদি হাতিকে অর্থাৎ আহি কিতাব কোন মেয়েকে বিয়ে করে তাহলে জন্য হবে এটা তো এটা পছন্দনীয় না কোন বৎকার কোনো মুসলমানকে মেয়েকে বিয়ে করলে জায়জ হবে না কেউ জায়জ হবে না কিন্তু এটা তো করার না চাই কথা শুধু এতটুকু কিন্তু কোন আহলি কিতাব পুরুষের কাছে বিয়ে করা এটার অবকাশ আছে এটা এজন্য। দেখো কাফের হিসেবে তো সবাই সমান আহলি কিতাব হোক আর গায়ের আহলি কিতাব হোক কিন্তু ওই যে গত গল্প বলছিলাম যে যারা আহলি কিতাব তাদের সঙ্গে আমাদের ইসলামের বিরোধটা কম মূল জিনিস হলো তিনটা ইমানের যারা তারা তো তিন ওটার কোনটাই তাদের মধ্যে নাই এই জন্য যেহেতু তাদের মধ্যে এই মূল ইমানের মূল বুনিয়াদের মধ্যে দুইটাই আছে। যদিও নাকি দাঁড়াবান এজন্য তাদের অবস্থাটা অন্যান্য সাধারণ কাফের দিচ্ছে একটু পড়ে এজন্য। তাদের মেয়েদেরকে কোন একজন মুসলমান নিজের অধীনে আনতে পারবে কেন কারণ মেয়েরা স্বাভাবিকভাবে দুর্বল হয় পুরুষরা সকল হয় আর নারী পুরুষের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পুরুষ সে ক্ষমতাবান সে আশ্চর হয় আর মহিলারা সাধারণত মোতেরা হয় এজন্য কোনো একজন আহলি কিতাবকে যদি কোনো মুসলমান পুরুষের অধীনে আনা হয় আর মুসলমান পুরুষ স্বাভাবিকভাবে ইসলামের যে বাস্তব যে রূপ সেই হিসেবে একজন মুসলমান পুরুষ দিন দ্বার হবে দিনদার হবে পরিবেশ দিন দ্বার হবে ব্যক্তির দিন দাঁড় হবে যেহেতু পুরুষ সে হয় সাধারণত এজন্য জন্য একজন পুরুষের অধীনে যদি কোনো একটা মেয়ে আসে তাহলে আশা করা যায় যে সে এক সময় ওই মুসলমানের দিন দাঁড়িয়ে দেখে সে মুসলমান হয়ে যাবে তার ইসলামের আশা করা যায় এজন্য জন্য এতটুকু অবকাশটা দিছি। কিন্তু এর বিপরীতটা পুরুষ যদি হয় হালেকিতাম তাহলে সেখানে একদম অনুমতি দেয়নি কোনো মুসলমান মেয়েকে তার অধীনে দেওয়া কেন কারণ সেখানে হতে পারে যে মুসলমানটা ওই পুরুষের এই বদিনী দেখে মতো আস্থের হয়ে আসে ওটা ইয়ে হয়ে যাওয়া অথবা নাচারা হয়ে যায় স্বাভাবিক আবার সেটাও হাকিকে অর্থে যারা আহ লিখিত কিন্তু বর্তমানে যারা আহ লিখিত ওরা হাকিকে অর্থে আহ লিখিত না ওরা শুধু দাবি করে ঈশাই দাবি করে ইয়াহুদি নতুবা ওরা ওদের বাস্তবে যে দিন সে দিন থেকে তারা মুরতাদ হয়ে গেছে মানকটা শোনাই ছিলাম যে মুসলমানদের মধ্যে যদি কারো ব্যাপারে নিশ্চিত ভাবে জানা যায় যে সে নামে মুসলমান কিন্তু তার মধ্যে কুফরি আকয়াল আফাল পাওয়া গেছে যার ফলে সে মুসলমান রয়ে তাহলে এমন ব্যক্তির সাথে এই বৈবাহিক সম্পর্ক করা যাবে না হয়ে গেলে এই ব্যাপারটা এই জমানে খুব ভালো করে খেয়াল করা যায় ইমান এই বিষয়টা তো আমাদের অনেকেই অজানা ইমান কি কি কারণে ভেঙে যায় তাহলে আল্লাহ তারা বলতেছেন যে লশ্রিক হাত ولا عبد مؤمن خير من مشرك ولو اعجبكم اولئك اي اهل الشرك يدعون الى النار بدعائهم الى العمل الموجب لها فلا تليق مناكحتهم والله يدعو على لسان رسله الى الجنه والمغفره ان الله الله تر رسولদের জবানে মানুষকে জান্নাতের দিকে আহ্বান করেন মাগফিরাতের দিকে আহ্বান করেন اي العمل الموجب لهما باذنه بارادته সে তো আমি সঙ্গে বিবাহ দেওয়ার মাধ্যমে আল্লাহ ডাকে সারা দেওয়া আছে জান্ ডাকতেছে ঠিক আছে তোমরা আল্লাহ ডাকে সারা দাও তোমাদের মেয়েদেরকে মুসলমানদের সঙ্গে বিয়ে দাও এই সময় বিশেষ করে বিশ্বাদী তা আল্লুক করার আগে এই বিষয়টা খুব ভালো করে দেখে নিয়ে আছে এই লোকের এই অবস্থাটা কি যারা এখন পড়ো নাই তোমরা এটা কিতাবটা কিনে পড়ে নিওদিন হেরা থেকে চাপছে উর্দু কিতাব মূল কিতাবটা আরবি কাশ্মীর লেখা উর্দু কিতাবটা সহজ বাংলাও হয়তো হয়ে যাবে এই কিতাবটা এই কিতারটা পড়েনিও আর এমনি আবদুল মালিক সাহেব হুজুরের যে আছে ইমান সবার আগে এই কিতাবটাও পড়া যায় তারপরে আবু তহ মেজবা সাহুজুরের আর একটা আছে হুজুরের সম্পাদনা আমার ইমান কিতাবটা অন্য একজনে ইয়াহিয়া সাহেবের এটাও পড়া যায় সুন্দর কিতাব তারপরে জুমুহিয়া সম্পর্কে জুমহর সম্পর্কেও কিছু কিতাব পড়া যায় গণতন্ত্র সম্পর্কে ইসলাম ও গণতন্ত্র এই নামে কিতাব আছে বড় যে কিতাবটা একটা তো ছোট্ট কিতাব একটা যেটা বড় যেটা আছে সেটা পড়া যায় দুটি জীবনাদর্শের সংঘাত ইসলাম ও গণতন্ত্র তারপরে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র এ বিষয়টা আর আরেকটা আছে হলো এই কিতাবটাও যেহেতু দুরস্ত থাকে তাহলে আমল যাই কিছু করবো সেটা জমবে থাকবে আমল নামার এগুলো নিজে খুব ভালো করে পড়া চাই এবং যেখানে যেখানে কথা বলার বুঝাবার সুযোগ আসে সেখানে এগুলো বোঝানো চাই ইয়েস আলু না কানিল নম্বর হুকুম এটা এটা হলো সতেরো তারা আপনাকে জিজ্ঞেস করে মোসান্নে ফিল যে পরে আসতেছে সেখানে গিয়ে মাকানি তাহি দুছেন সেই হিসেবে এখানে মাহিজের মাহানা তিনটা হইতে পারে মানে মাহিজ এটা মাসদার হবে অথবা জার্ফে জামান হবে অথবা জর্ফে মাকান হবে তিনের সাথে হাইজ অবস্থায় কি করা হবে বা মহললে হাইজ মহললে হাইজটাকে হায় অবস্থায় ইস্তেমাল করা যাবে কি না এটা তো ইহুদিদের মধ্যে ছিল যে হায়েজ হলে মহিলাদেরকে একদম রাখা যাবে না নাসারাদের মধ্যে বিধানটা ছিল যে হায়েজ হলে তাদের সঙ্গে মোজামাত পর্যন্ত করা যাবে আমাদের এখানে বিধানটা কি হবে সাহাব এগাম জিজ্ঞেস করলেন হুকুম এসে গেছে যে এদেরকে একবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দরকার নাই, আবার এদের সাথে মোজামাত করা যাবে না থাকবে ঘরেই বাকি শুধু তাৎলা বহু না এটা এটা বলতেছি দেখবেন দেখো লেখা আছে মানে ধরা হবে যদি মানে ধরা হয় আর যদি দ্বারা উদ্দেশ্য হলো আসলে আদমে মোজামাত এতটুকু শুধু সময় দূরে থাকো অথবা স্থানের ব্যাপারে তারা পবিত্র হয়ে যাওয়ার আগ পর্যন্ত হাত্তা হুড় না হজরত শাহির বলেন যে হাত্তা ইয়াত হরণার না হলো ইয়া কথা না যেটা সামনে মোসানিফে বলবেন হাত্তা ইয়াত হুড়া দুই কেরাত বিশুকোন হ এর একটা কথা মনে হয় আসলে এটা আহাম একটা কথা আহাম একটা কথা দেখা যায় তিনি তো নিজের ভাষা সংক্রান্ত একটা কথা তো দেখো দশ দিনের পরে রক্ত বন্ধ হলে তাহলে গোসল ছাড়াই মুজামাত করা যাবে মানে মুতল তো হোর কাফি হাত্তা হুরনার কেরাত যেটা উঁচু শেষে যে তোমরা আর যদি দশ দিনের আগে হাইজ বন্ধ হয় তাহলে ইয়াত্তা হারনা যখন তারা পবিত্র হয়ে যাবে পবিত্র হয়ে যাবে দুই শুরু দুইটা যখন তারা পবিত্র হয়ে যাবে তু হুন না তখন তোমরা তাদের কাছে গমন করো মিন হাই তু যেই স্থান থেকে হায়েজ অবস্থায় বিরত থাকার নির্দেশ তোমাদেরকে দিয়েছে সেটা হলো কুবুল। যেই স্থান থেকে বিরত থাকার নির্দেশ আল্লাহ দিচ্ছেন হায় অবস্থায় যে তো ওইটা একটু আগে বলছেন অহগল কবুল তো কবুলের মধ্যে তোমরা জামাত করোলা কবুল থেকে দিকে যেও না দুবরের দিকে করা যায় না এই জন্য এখানে মোসানফি ইউসিবু আর ইউক্রিম দিয়ে করা হয়েছে না এমন না বরং ইউসিবুর নসব আল্লাহর দিকে করা যাবে যেটা আল্লাহ নিজেই করছেন বাকি সেটা হবে কামাইলি কু বিশানীবুর নসবত আল্লাহ নিজেই তো করলেন সেটার নতিজা হবে ইউক্রিন এখানে হলো নতিজা দিয়ে তাহ্ আল্লাহ ভালোবাসেন এরপরে সে যদি তবা করে তাহলে আবার সে আল্লাহর মাহবুব বনে যাবে এটা এখানে বোঝানো বুঝে আগে তো নির্দেশ দিয়েছেন হলো মিনাল কবুল এর ব্যতিক্রম যদি কেউ ভুলে করে ফেলে এরপরে সে যদি আবার তওবা করে পাকাপুক্ত ভাবে তা করে ফেলে তাহলে আবার সে ঠিকই তাওওয়াবীন নিরন্তরভুক্ত হবে মাহবুবীন নিরন্তরভুক্ত হবে ওয়াইহিব্বুল মুতাতাহহিরিনা মিনাল আকদার আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা খুব বেশি পবিত্রতা অবলম্বন করে মিনাল আকদার তো সেটার মধ্যে ওই আরেকটাও আছে যে হাইজ অবস্থায় যমামত করা থেকে বেঁচে থাকবে এবং কবুল থেকে অন্যদিকে যাবে না দেযা তোমাদের শস্য খেতে গমন করবুল আন্না যেভাবে তোমাদের ইচ্ছে হয় যেই কাইফিয়তে যেই হালাতে তোমাদের ইচ্ছে হয় সেখানে সেটা হালাতের অমুম বোঝানো হয়েছে তোমাদের ইচ্ছে হয় মানে জায়গা একটা এখন তুমি যেকোনো ভাবে সেই জায়গায় যাও কেয়াম করৌদ এসতেজা ইকবাল এদবাল একবাল মানে হলো সামনের দিক থেকে যাওয়া আর মানে হলো পিছন দিক থেকে যাওয়া বাকি নাজালা বলে যেটা বোঝালেন সেটা হলো ওই যে শেষের দুইটা শব্দ বা এদ বাড়িন ইহুদিদের ধারণা ছিল যে কেউ যদি তার স্ত্রীর সঙ্গে মোজামাত করে কবুলের মধ্যেই করলো কিন্তু মিন এদ পিছন দিক থেকে কবুলের মধ্যে মোজামাত করছে তাহলে তাদের ধারণা এটা না যায় করলে সন্তান টেরা হবে এটা তাদের একটা ধারণা ছিল আল্লাহ তাহলে এখানে তাদের এই কথাটাকে তাদের এই ধারণাটাকে রদ করতেছেন যে না ব্যাপারটা এমন না হয় তাহলে সেটা যেভাবেই হোক যেদিক থেকেই হোক এটা যায় এটা সাথে ওই সন্তান টেরা হওয়া এটার কোনো সম্পর্ক নাই যদি সন্তান টেরা হয় তাহলে সেটা আল্লাহ তারা এমনি এটা হয়েছে আর কি বোবা হয় লেংরা হয় সেটা এরকম একটা দোষ হিসেবে হয়েছে এটা এটার সাথে কোনো সম্পর্ক নাই এটা ইহুদিদের কথা হলো কেউ যদি তার স্ত্রীর সঙ্গে মোজামাত করে কবুলের মিন জেহাতি দুবুরিহা পিছন দিক থেকে তাহলে তাহলে সন্তান হবে টেরাহ টেরাবচ তো নাকি চোখের পুতুলি একটু স্বাভাবিক অবস্থা থাকে না ব্যতিক্রম থাকে যে আল্লাহ ইজাজ আছে পূরণ করার অবকাশ দেওয়া হয়েছে কিন্তু এর কারণে তুমি আখেরাতে আখেরাতে তোমাদের তোমার পুঁজি সঞ্চয় করাটা ভুলে যেও না কদ্দিম আল্লাহাম লজ্জতের পিছনে পড়ে নিজেদের জন্য আগের কথার সাথে মুনাসাবাত রেখে মোসানে বলতেছে যেমন অন্তত মানে হল বিসমিল্লা আবার দোয়া বিশে দেখো এটি হলো ইসলাম যে এমন নাজুক জায়গাতেও ইসলাম কি সুন্দর উপদেশ দিতেছে দিক নির্দেশনা দিতেছে যে সেখানে গিয়েও যেন কেউ আল্লাহকে ভুলে না যায় যে এখন সে যেই জায়গায় সেই জায়গায় যেই জায়গায় থাকুক কারণ এমন একটা জায়গাতে আইন কানুন দিয়ে পুলিশ র্যাব দিয়ে কি কোন কিছু নিয়ন্ত্রণ করা যাবে সেখানে নিয়ন্ত্রণ একটা জিনিসই করা হয়েছে ফিক্রে আউফে এলাহি এই জন্য সেটা আল্লাহ তালা বললেন সেখানে তোর আইন কানুন বললে এটা কে গিয়ে যদি কেউ নিজের থেকে প্রথমটা হলো তার আলমো অল হউফে খুদা আর ওই যেই কথাটা বললাম এই কথাটা কেউ যদি যারা যারা মানবেল ও সকল মোমেন যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আপনি সুসংবাদ দেন বিল জান্নাতের এরপরে আরেকটা হুকুম কয় নম্বর হুকুম গেল সতেরো নম্বর এরপর একটা এটা হলো কসম কসম সংক্রান্ত বিষয় থেকে একটু ভুল হয়ে গেছিল ঘটনাতে কিছু ভুল হয়ে গেছে এ কারনে হাজর আউবকর খাইছেন যে তাকে আর্থিক সহযোগিতা দেবেন না রহমান ভগ্নীপতির একটু মনোমালিন্য হয়েছে ওনার বোন বোন কে নিয়েই বোনকে নিয়ে একটু মনোমালিন্য হয়েছে তারপরে হাজার আবদুল্লাহ বিন রাওয়াহা তিনি কসম খাইছেন যে ভগ্নিপতির সাথে কথা বলবেন না তার সাথে দেখা করবেন না এবং এই তাদের মহামালাটা তিনি সংশোধন করে দেবেন না কসম খাই মোলাকাত আমি তো কসম খেয়ে ফেলছি কসম খেয়ে ফেলছি এই কাজটা করবো না তখন এই আয়াতটা নাজিল হয়েছে এই এক নাজিল হয়ে আল্লাহ তালা বলতেছেন যে ভালো কাজ বের তাকওয়া ইসলামাজ এগুলো না করার উপরে তোমরা যদি কসম খেয়ে ফেলো অতএব জলদি এখন এই কাজটা করো করে কসমের কাপড়া দিয়ে নাও কথাটা বুঝছো ওই যেটা নুরে গেছে এটা হলো একটা তাপসির আরেকটা তাফসির সামনে আসতে আচ্ছা আটটা তাফসির একটু বলিনি হলো যে কোন একটা ভালো কাজ করবে করবে তো এটা করে ফেললিত হইলো সেখানে করতেন এটা যত কম খাওয়া যায় তত ভালো আল্লাহ তাল নামটাকে এই জায়গাতে বেশি ব্যবহার করা এটা সুয়েত এখানে এটা আল্লাহ নিষেধ করতেছেন যে আল্লাহ তাল নামটাকে তোমরা তোমাদের কসম খাওয়ার মাকে বানাই না যে তোমরা কসম খাইলা ভালো কাজ করার জন্য ভালো কাজ করতে হলে তোমরা কসম খাওয়ার প্রয়োজন নয় আল্লাহর কসম আমি হস করবো আল্লাহর কসমুক এত বেশি পরিমাণে কসম খাওয়া এটা অনুচিত এটা এখানে বলা হয়েছে আয়াদের তাপসির মূলত দুইটা মুসাই রহমতুল্লাহ আর এই তিনি নজর রেখে দুইটা তাপসির কে একদম মিলিয়ে ফেলছেন একদম মিলাই ফেলছেন তো ধরো যাতে একটু এর ফলে একটু বুঝতে মুশকিল হয়ে যায় দেখোরা নুসখা থেকে ছুটে গেছে দুইটা শব্দ এটা পাশে লিখে নোমাদের কি নাকি ও আচ্ছা নতুন আসছে এই সমস্ত নেকাজ করার জন্য যে কসম খেয়ে ফেলছি এই জন্য এই কাজগুলো কিভাবে করি না এটা করো না এটা হল প্রথম তাপসির দ্বিতীয় তাফসির হলো যে তোমরা আল্লাহ নামটাকে তোমাদের কসমের লক্ষ্যস্থল বানাই না যে তোমরা একটু এটা হলো একটা মানা আর একটা মানা থানি ইসমাল তোমরা আল্লাহর নামের করা তাকওয়া ইসলাহের জন্য যে কসম খেয়ে ফেলছো এই জন্য আর করোনা এটা হলো প্রথম যে একটা কাক দাঁড় করিয়ে রেখে এটার দিকে তীর মারত তীর মারত গুলি করতো এটাকে বলে নাসব নাসব তো বললো যে আল্লাহর নামটাকে তোমরা তোমাদের কসমের নাসাব বানায় না যে কসম খেতে মন চাইলে বাস আল্লাহর নামটা নিয়ে কসমটা খাও নামের সাথে আদব এটা না। এবার কিতাবের দিকে দুইটা হোসান বুঝাবেন বাকি একবার হলতম হয়ে গেছে আল্লাহর নামের কসমটাকে আল্লাহর নামের কসমটাকে তোমরা মানে ধরো না লিআমা নিকুম লি আইমা নিকুম হলো এখানে ও সকল কাজ যে কাজ উপরে কসম করে ফেলা হয়েছে কসমের জন্য তোমাদের কসমের জন্য মানে বানাবে না এখানে কসম দার উদ্দেশ্য কি যেই কাজ গুলোর জন্য যেই কাজ গুলোর ব্যাপারে খেলে দেখো তার মানে ও সকল কাজ যে কাজগুলোর গুলোর ব্যাপারে তোমরা কসম খেয়েছ যে কাজ গুলো তোমরা করবে না সেই কাজ গুলো কি না সেটা হলো এখানে দ্বিতীয় তাপসির প্রথম তাপসির হবে এইভাবে এখানেছেন লাড়াইছেন কসমটা কি খাইছো আল্লাহ যে তোমরা ভালো কাজ করবে না এবং তাকুয়া অবলম্বন করবে না মানুষের মাঝে সংশোধন করে দেবে না এইটার উপরে যে কসম খেয়ে ফেলছো এটার জন্য তোমাদের কসমটাকে মানে বানাবে না এই জন্য মানাটা বোঝাবার জন্য লাগবে তাহলে বলো দেখি আইমানের থেকে বদল হলে এখানে লা বলার প্রয়োজন আছে মানে আইমানের জন্য মানে এই এই কাজগুলোর জন্য তোমরা মানে বানাবে না এখন কেউ যদি কসম খেয়ে ফেলে তাহলে কি করবে সে কসম খেয়ে ফেলে কি করবে কাজটা করবে করে সে কাফারা দিয়ে দেবে এটা মোসেনে বলতেছেন তো যেহেতু আল্লাহ নির্দেশ হলো আল্লাহ এগুলোকে মানে বানাবে না এর দ্বারা কি বোঝা গেল যে এই কাজগুলো করবে না এটার উপরে কসম খাওয়া এটা নিষেধ বুঝা গেল না তকা ওয়াল ইসলাম যে এই কাজগুলো করবে না এর উপর কসম খাওয়া এটা আলা আলিক কসম ভঙ্গ করাটা হলো যদি এমন কাজের উপরে কসম খেয়ে ফেলে যেই কাজগুলো করাটা জরুরি তাহলে সেখানে কসম খাওয়াটা অন্যায় খেয়ে ফেললে কসম ভঙ্গ করে এবং কাফারা দিয়ে দেওয়া জরুরি আলাহি تمرکافی تم تمہیں কসম খেয়ে এই কাজগুলো করা থেকে বিরত থাকবে না বালি তু বরং কাজগুলো করো কাু এবং এই যে আয়াতের মানা এটা হলো এটা বোঝা গেল কিভাবে যেহেতু আয়াতের হলো এটা আয়া আল জালিক। মানে আমরা আয়াতের মানা এটা বললাম যে যে কসম খাওয়ার কারণে এই কাজগুলো থেকে তোমরা বিরত থেকো না এটা যে বললেন কেউ জিজ্ঞেস করলে বলতো আরে ভাই আমি কসম খেয়ে ফেলছি এইটা পরিপ্রেক্ষিতে আয়াতের হয়েছে তাহলে আয়াতের মানাটা কি হলো। যে কসম খেয়ে ফেলছো এই কারণে এই কাজগুলো থেকে বিরত থাকবে এমনটা করোনা কাজ গুলো করো এরপর কসমেরা দিয়ে তাহলে দেখা এখানে এই যে এই কাজ গুলোর তরকের ব্যাপারে কেউ যদি কসম খেয়ে ফেলে তাহলে কসম খাওয়াটা হবে মাকরু আর কাজটা করা যদি ওয়াজিব হয় তাহলে কাজটা করবে না বলে কসম খাওয়াটা হবে হারাম এটা হলে আয়তের প্রথম তফসিটা যাইতেছে আর দ্বিতীয় তাপসিটার দিকে মাঝখানে একটু শব্দ দিয়ে ইসারা করছে নাসাওয়ান بأن تخفل الحلف بها صدرا نصبا واخر دعوانا ان الحمد لله رب